আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল আলাই আমরা আদর্শ পরিবারের ওপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম যে একটা পরিবার জাহার নাম থেকে কি করে বাঁচতে পারে কি এমন পথ পন্থা রয়েছে যেগুলো অবলম্বন করলে একটা পরিবার জাহার নাম থেকে বেঁচে যাবে তার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করছিলাম ভালো কাজের আদেশ করা মন্দ কাজের নিষেধ করা একটা পরিবারের সদস্য যদি ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে তাহলে সে জাহার নাম থেকে বেঁচে যাবে জান্নাত পাবে এমর্মে লোকমান হেকিম তার ছেলেকে বলেন তুমি ভালো কাজের আদেশ করো যে পরিবারের প্রত্যেক সদস্যকে জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে নিজে সলাত আদায় করতে যাচ্ছে আর একজনকে দেখছে সলাত আদায় করতে যায়নি তাকে নিয়ে যাবে সাথে একজন নারী নিজে ইসলামী পোশাক পরেছে আর একজনকে দেখছে নগ্ন হয়ে আছে তাকে প্রাণপণে চেষ্টা করবে বোঝানোর জন্য একটা মানুষকে হেদায়ত করবে করতেই হবে এই আল্লাহ আল্লাহতাল কার হতে দেননি তবে তিনি বলেছেন যে তোমরা ভালোটা বলো হেদায়ত আমার হাতে রয়েছে আল্লাহ তাল্লাহ বলেন মান ইনাকাল্লাহদি আপনি ইচ্ছা করলেই হেদায়ত করতে পারবেন কাউকে বিষয়টি এমন নয় হেদায়েতের দায়িত্ব আমার হাতে রয়েছে তবে ভালো কাজের আদেশ করা মন্দ কাজের নিষেধ করা এটা আপনার কাজ এটা হচ্ছে মানুষের কাজ তাই লোকান হিকিম তার ছেলেকে বললেন বৎস ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেটা আমাদের করতে হবে আমাদের পরিবারের সকল সদস্য করবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা বিভিন্ন এনজিওতে লিপ্ত আছে সেটা ডেস্টেন্স হোক হোক যত এনজিও আছে পয়সা উপার্জনের এগুলো থেকে আহাল পরিবারকে ঠেকাতে হবে নিষেধ করতে হবে কেননা পয়সার বিষয়টি খুবই জটিল রাসুল সাল্লাম বলছেন যেমান জামান আলী নাস মা খা মিনহ আমিনাল হালাল আমিনাল হারাম অচিরে একটা মানুষের সময় চলে আসছে যে সময়ে মানুষ বৈধ কোনটা অবৈধ কোনটা হিসেবে হিসাব করতে পারবে না উপরজনের পরিধি এত বেশি হবে উপরজনের পরিধি এত পরিমাণে বেড়ে যাবে আর মানুষ অর্থের প্রতি এত লোভী হয়ে পড়বে যে মানুষ কুণ্ডা ভালো আর কুণ্ডা মন্দ এটা হিসাব করবে না এটা বিবেচনা করবে না এ কারণেই রাসুল সাল্লি আসাল্লাম বললেন अचिर तुम्हारे एम एक समय समय मानुष पैसा उपार्जन कर हिसाब करबा चोखर सामने चोर सामने मेरा विभिन्न भाव पैसा उपार्जन पिछने लेते एक नारी मुसलिम घर नारी एक खोला मठे चाकी करते जेको स्थान उपार्जन करार्जन जेते एकटुको द्विधे करेना तार जीवने पैसा सबकि অথচ আল্লাহ তালা তার জীবনে পয়সা সবকিছু এইরকম কথা তিনি বলেননি নারীকে পয়সা উপার্জন করতে হবে এই জিম্মেদারি আল্লাহাম আল্লাহ তালা পয়সা উপার্জনের বিষয়টি পুরুষের হাতে রেখেছে আর আল্লাহ তালা বলেছেন যে পুরুষের মান বেশি নারীর চেয়ে এ কারণেই যে তারা পয়সা উপার্জন করে কেন তারা নিজে থেকে উপার্জনের পথে গিয়ে নিজেকে একটা বিপদের দিকে নিয়ে চলে যাচ্ছে তারা হচ্ছে সম্মানী বস্তু তারা হচ্ছে দামি বস্তু তারা হচ্ছে আদরের বস্তু তারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তারা কেন খোলা মাঠে তারা কেন অফিসে তারা কেন মাঠে তারা কেন ঘাটে তারা যদি এসব নেমে যায়। তাহলে দেশে গজব নাজিল হবে এমনিতেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দেশের নেত্রী যদি নারী হয় তাহলে সে দেশের উপরে গজব নাজিল হবে ওরা তো বাড়ির বস্তু ওরা ঘরের বস্তু ওরা মাঠে কেন যাবে ভালো কাজের আদেশ করা মন্দ কাজের নিষেধ করা মাঠে যে কোনো জায়গাতে অন্যায় দেখলে অবলম্বন করতে না পারি সবাই মিলে যদি এইভাবে অবৈধ পয়সা উপার্জনের নেমে যাই তাহলে পরকাল রক্ষা হওয়া খুবই কঠিন রাসুল সাল আলি আসাল্লাম বলছেন তোমরা গরিব হয়ে যাবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে পৃথিবীকে তুলে ধরা হয়েছিল পৃথিবীতে তোমাদেরকে এত উপার্জনের পথ ও পন্থা দেখানো হবে এত প্রযুক্তি তোমাদের সামনে পেশ করা হবে যে প্রযুক্তি দেখে তোমরা সেটা মানুষ জানে না আরো কত যে বের হবে সেটা মানুষের জানা নেই আল্লাহমান যে নিষেধ করতে হবে সেটা কে করবে আমি তো নিজেই বুঝিনে যে কোনটা ঠিক আর কোনটা বিট তাহলে আমি বলবো কাকে সম্মানিত দর্শক মন্ডলী এত অসংখ্য উপার্জনের পথ বেড়ে যাবে যে মানুষ বুদ্ধি হারিয়ে দিবে কোনটা ঠিক আর কোনটা নিষেধ না করি সমাজ বাঁচবে কি করে জাতি কি করে। আর আমরা নিজেই তো বুঝতে চাই না কোনটা ঠিক আর কোনটা বিট নিজে যদি বুঝতে না পারি তাহলে আর বলবো কি করে নিজে যদি হক বাদল না বুঝি তাহলে আর একজনকে নিষেধ করবো কি করে আর আদেশ করবো কি করে এ কারণে রাসুল সাল্লাহ বলেছেন যে সমাজের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর এখন পরিবেশ একেবারে সেটেই যেটা রাসুল বলেছেন তার সাথে একবারে বাস্তব মিলে গেছে কে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা আদেশ করবে আর অবশ্যই অবশ্যই আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল করবেন আমরা যদি সৎ কাজের আদেশ না করি অসৎ কাজের নিষেধ না করি তাহলে গজব নাজেল হবে যেমন জাপানের অবস্থায় এই কয়েকদিন আগেই পানিতে একেবারে সম্পূর্ণ একাকার হয়ে গেল এদেশেও যে কখন গজব নাজেল হবে সেটা মানুষ জানে না গজব কাউকে বলে আসে না আল্লাহর ধরা বড় কঠিন মানুষ বুঝে না আল্লাহর ধরা বড় কত কঠিন সম্মানিত দর্শক মণ্ডলী সৎ কাজের আদেশ করুন असत्जेध नल्लागरे का हजार हजार किलोमीटर गति ते झड़ झा वायु बृष्टि दिए ध्वस कर तर मतो स्वैराचारी स्वेच्छाचारी को मानूष आल्ला कृथिवीते सृष्टि कर आज जो पृथ्वी टिकते ना पे সাম যদি পৃথিবীতে টিকতে না পারে ফেরাউন যদি পৃথিবীতে টিকতে না পারে তাহলে আমরা অন্যায় করে পৃথিবীতে টিকব এটা ভাবা ঠিক নয় আমাদের উপরে কখন গজব না হবে এ মর্মে সতর্ক হওয়া উচিত আমরা যদি আজকে মানুষে পশু হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা আপনাদের সামনে পেশ করব আসসালামু আলাইকুম যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল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 इस्लाम पथ के निर्वाचन ना निर्देश दिये छे। जादेर चला रात कर मूल्यबोधर अभवर अभावेत जीवन जापन धर्म के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 উনি ইসرائی তারা আল্লাহর কাছে সততে দেখতে চাইছেন আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল আল্লাহ তাআলা এটাই হচ্ছে মুমিনার পরিচয় কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলি এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য তারা যেমন ধ্বংস হয়ে গেছে আমরাও তেমন ধ্বংস হয়ে যাবো বাঁচার কোন পথ থাকবে না রাসুল সাল্লাসাল্লাম এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন যেখানে সামুদ ধ্বংস হয়েছে যেখানে আধ ধ্বংস হয়েছে তিনি বলছিলেন যে তোমরা পার হওয়ার সমাতে কেদে পার হও এলাকায় তোমরা প্রবেশ করো না কান্নাকাটি ছাড়া বলা যায় না তাদের উপরে যেসব বিপদ এসেছিল তোমাদের উপরে আসবে না তাদের বিপদ তোমাদের উপরে এসে যেতে পারে আমাদের দেশের গতির পরিবেশ আমাদের এলাকার যা পরিস্থিতি এসব এলাকার যা পরিস্থিতি তাতে কবে কখন গজব আসবে কখন ধ্বংস নেমে আসবে এটা মানুষের জানা নেই ধ্বংস নেমে আসলে মানুষ ঠেকাতে পারবে না বড় কঠিন মানুষ যদি দেখত মানুষ যদি বুঝতো মানুষ যদি জানতো কিভাবে আংস হয়েছে কিভাবে সাম ধ্বংস হয়েছে কিভাবে ফেরাউন ধ্বংস হয়েছে কিভাবে আবরাহা ধ্বংস হয়েছে তাহলে অবশ্যই তারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতো প্রত্যেকটা মানুষের অবলম্বন করে তাহলে তাদের উপরে অচিরে গজব না হবে যে গজব মানুষ রক্ষা করতে পারে না আল্লাহর ধরা বড় কঠিন সম্মানিত দর্শক আল্লাহ যদি ধরেন তাহলে আমরা যারা ভালো তারাও ধ্বংস হব আমাদের যারা মন্দ তারাও ধ্বংস হবে তোমাদের জন্য জরুরি হবে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা যদি তোমরা সৎ কাজের আদেশ না করো অসৎ কাজের নিষেধ না করো তাহলে আল্লাহ তোমাদের মৃত্যুবরণ করবে না তাদের উপরে গজব আসবে কাবুলাইত তাদের মৃত্যু হওয়ার পূর্বেই সম্মানিত দর্শক মন্ডলী মরণ একদিন চলে আসবে বিপদজনক যদি সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেদের পথটি অবলম্বন না করি অবশ্য আমরা এ ব্যাপারে নিজেরাও সতর্ক সাবধান হব। নইলে বাঁচার পথ থাকবে না আল্লাহ বলেন তোমরা বিশ্বাসী তোমরা কেন মানুষকে বলো যেটা তোমরা নিজেরা করো না যেটা তোমরা নিজেরা করো না সেটা মানুষকে কেন করতে বলো যারা নিজেরা করে না মানুষকে করতে বলে এদের প্রতি আল্লাহর এদের প্রতি আল্লাহর অসন্ত আমরা খুব সতর্ক সাবধান থাকব। আমরা যদি নিজেরা ভালো বলছি নিজেরা যদি না মানি তাহলে খুব একটা জটিল কঠিন পরিস্থিতি আছে আনাস বলছেন এদেরকে নিয়ে যাওয়া হবে উলকে ফিন্নার নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে ফার্স্ট আলাই যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তার নারী ভরি ঝুলন্ত হয়ে নিচের দিকে যাবে সে তার নারী ভণীর চতুর্দিকে ঘুরতে থাকবে যেমন ভাবে গরুর পায়ে ধান মাড়াই করার সময় গরু তার চতুর্দিকে ঘুরে যেমন ভাবে গাধা তার চাকির চতুর্দিকে ঘুরে আটা পিসার সময় আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে নিজে মন্দ কাজ করে একে দেওয়া হবে নাড়ি ভরি তার ঝরে পড়বে সে তার চতুর্দিকে ঘুরবে তখন জাহান এসে বলবে আপনি কি ভালো কাজের আদেশ করছিলেন না মন্দ কাজের নিষেধ করছিলেন না আপনি তো ভালো কাজের আদেশ করতেন আর মন্দ কাজের নিষেধ করতেন আপনি কেন জানাম তখন লোকটি বলবে আমরকুমিলুফ ও আতিহে নীল কার ও আতিহে আমি নিজে মন্দ করতে নিষেধ করতাম কিন্তু নিজে করতাম আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো। তুমি তুমি বড় বড় দয়াবান, রহমান, ক্ষমাবান তোমার দরবারে রহমত ভিক্ষে চাই আমরা যারা দিন প্রচার করছি তুমি তাদেরকে সঠিক পথ প্রদান করো তুমি তাদেরকে হক পথে নিয়ে চলো এটা বড় লজ্জাজনক ব্যাপার এটা যেন বড় অপমানজনক ব্যাপার যে আমরা নিজেরাই ভালো কাজের আদেশ করবো আর নিষেধ করবো লজ্জাজনক ব্যাপার প্রতিপালক তোমার অনেক বড় দয়া আমরা তোমার দয়ার আশা তোমার রহমতের আশাধারী তুমি আমাদের রক্ষা করো রাসুল সাল বলছেন যে ও নিজে কথা বলবে যারা ভালো কাজের আদেশ করে নিজে করে না তাদের অবস্থা খুব কঠিন আমরা দেখতে পাচ্ছি বহু পরিবার এমন আছে যে দিন প্রচার করে বেড়াচ্ছে তাদের পর্দা অবলম্বন করে না দিন প্রচার করছে তার দিনের পাঁয়া প্যান্ট নিচে আছে দিন প্রচার করছে তার পরিবারে একেবারে সর্বধরনের ধরনের নগ্নতা দিন প্রচার করছে ঘরে ঘরে ছবি মূর্তিতে পরিপূর্ণ হয়ে এ কারণেই রাসুলসাল্লাম এইভাবে বলছেন আবহরাইহ বলেন রাসুল সাল্লাসম বললেন যে আমি একবার মেয়াজে যাচ্ছিলাম উপরে তো মেয়াজে যাওয়ার সময় দেখলাম কতগুলি লোক লোকরা মাকারি জিমিন যাদের জিবাকে ঠোঁটকে আগুনের কেঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে দেখে অবাক একই কথা আগুনের কেঁচি দিয়ে কেন এদের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে जिब्राइल मान हाउला जिब्राइल एरा कार जोट के आगुने के जिब्राइल अल्लमे उम्मातेम बक्ता जरा दिन प्रचार करत भारा निजे करतना तर ठोट के कटे ना हमला उम्मातिक এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা করো আমরা তোমার রহমতের আশাধারী এমনটা যেন আমাদের হয় না তুমি রহমতের মালিক রব্বি ইমনি জলন্ত নাফসি ফাঁক রব্বি ইমনি জ্বলন্ত নাফসি ফাঁক প্রতিপালক জীবনে অত্যাচার করেছি অনেক তুমি মাফ করো রকম সম্মানিত দর্শক মন্ডলী যারা দিন প্রচার করে নিজের দিন মানে না তাদের জন্য খুব কঠিন অবস্থা তাদের খুব ভয়াবহ অবস্থা আপনারা নিজেরাও তাদের জন্য দোয়া করুন আল্লাহ তাদের রক্ষা করুন আল্লাহ বলছিলাম রাসুলসাল বলছেন যে একদা আমাকে স্বপ্নে নিয়ে যাওয়া হচ্ছে তো যেতে যেতে আমি অনেক দৃশ্য দেখলাম তার একটা দৃশ্য দেখলাম যে একটা লোক মাটিতে চিত হয়ে শুয়ে রয়েছে আর একটা লোকের হাতে একটা বড় পাথর আছে से पाथर दिए लोकटारा बारे मारे छिटके दूरे चले जाएर आनते जामाना माथा टाइम छो तेम आऊचिर हम छिटके दूरे चले जाते আবার নিয়ে আসে আবার মারে বারবার বার এই দৃশ্য দেখে আল্লাহ রসুল বললেন মাহাজা একই দৃশ্য তো জিবরা বললেন ঠিক আছে এই বিষয়ে পরে কথা হবে শেষ পর্যায়ে যখন জিবরাল্লা আলাইলাম এইগুলি বুঝালেন তখন বললেন ওই যে যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল ফরাজুল না আলেম সে লোকটা হচ্ছে আলেম সে দিন প্রচার করত কিন্তু সে জানা অনুযায়ী আমল করেনি রাতে সে কোরআন করেনি তার জন্য তার এ অবস্থা হচ্ছে যারাই জেনে আমল করবে না রাতে নাওয়াত করবে না তাদের অবস্থা হবে খুব ভয়াবহ বড় কঠিন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ বলছেন যার মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে একজন আলেম মানুষ দিন প্রচার করত কিন্তু সে জেনে ওইভাবে আমল করত না তার এই গতি তিনি বলেন অচিরেই এমনও কতগুলি আলেমা আসছে যারা জাহান নামের দরজায় থেকে মানুষকে ধর্মের দাওয়াত দিবে এটা আরো অবাক কথা এটা আরো একটা অবাক কাহিনী আল্লাহর নবী বলছেন যে জাহান নামের দরজায় থেকে মানুষকে ধর্মের দাওয়াত দিবে এটা একটা কঠিন কথা নয় দেখো হোমিনা ওনা হবে আলসেনাতে না তারা হবে আমার চামড়ার তারা হবে মুসলমান তারা কোরআন হাদিসেরই কথা বলবে তারা হবে না ইহুদি তারা হবে না খ্রিস্টান তারা সবাই হবে মুসলমান এবং সবাই কোরআন মাজিদ তেলাওয়াত করবে সবাই হাদিস পড়বে হাদিস পড়ে কোরআন তেলাওয়াত করে বলবে যে এটা হলো ধর্মের ব্যাপার সম্মানিত দর্শক মন্ডলী জাহান নামের দরজা থেকে যিনি দিন প্রচার করছেন ইনি একজন আলেম মানুষ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর দেখতে লাগবে মানুষ বলছিলাম সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি কোন পরিবার যদি সৎ কাজের আদেশ না করে অসৎ কাজের নিষেধ না করে তাহলে এই পরিবার বিচারের কাঠ গড়াতে সফলতা অর্জন করতে পারবে না তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে ঠিক দাওয়াত নিজে দিব আমল করব নইলে আরো বিপদ কঠিন হবে প্রতিপালক তুমি বড়ো দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার রহমতের আশাধারী তুমি আমাদেরকে তোমার বিশেষ রহমত নাজিল করো শ্রোতাদের প্রতি তুমি বিশেষ রহমত নাজিল করো তুমি আমাদের দাবি কবুল করো সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बेट पीस टी डटी मानव ধুমে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 যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপথ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে